বন্য রাজহাঁস বহুকাল আগে এক রাজা ছিল যা ছিল এগারোটি ছেলে এবং একটি মেয়ে মেয়েটির নাম ছিল ছিলাইজা রাজার বারোটি সন্তানী ছিল খুবই বুদ্ধিমান এবং চট করে নতুন কিছু শিখে নিত ওরা নিজেদের প্রাসাদে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল কিন্তু এই আনন্দে ব্যাঘাত ঘটে যেদিন রাজা দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেয় রানী মারা যাওয়াতে উনি নিজেকে বড্ড একা মনে করছিলেন বিশাল বড় বিবাহ অনুষ্ঠান করা হয় বাচ্চারা তাদের নতুন মায়ের জন্য অপেক্ষা করছিল ওরা মনে করে নতুন মা আর সাথে খুব ভালো হবে কিন্তু ঘটে একেবারে বিপরীত কিছু নতুন রানী ছিল এক দুষ্টু ডাইনি এবং বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করত না সবাই তার সাথে আলাপ করে খুবই দুঃখিত হয়ে যায় আমি এদের সবটাকে তাঁড়াবো প্রত্যেকটাকে তাঁড়াবো নিজের লক্ষ্য পূরণ করতে সে আলাইজাকে দূরে এক স্থানে পাঠিয়ে দেয় একজন কৃষক ও তার স্ত্রী সাথে এবং ১১টি রাজকুমারের নামে সে রাজাকে এমন মিথ্যে কথা বলে যে রাজা তাদের রাজপ্রসাদ থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেয় এই সুযোগের সুবিধে নিয়ে রানী ছেলেদের ওপর জাদুর ছড়ি চালায় তোরা তোদের বাকি জীবনটা একটা কুৎসিত নির্মল পাখি হয়ে কাটাবি যা উড়ে যা রাজকুমাররা মনের দিক থেকে অতীব ভালো ছিল তাই রানীর জাদু সম্পূর্ণভাবে কাজ করে না ওরা কুৎসিত পাখির বদলে সুন্দর রাজহাঁসে পরিণত হয় আর প্রাসাদ থেকে উড়ে যায় আলাইজা যেখানে ছিল ওখানে একটু আনন্দে ছিল না ওর ভাইদের কথা খুব মনে পড়ছিল যখন ওর পনেরো বছর বয়স তখন ওকে রাজপ্রাসাদে রাজার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় রানী চায় না রাজকুমারীর সাথে রাজার দেখা হোক রানীর সুন্দরী আলাইজাকে দেখে খুবই হিংসে হয় আমি তোর জন্য একটা উপহার রেখেছি আমি এই ক্রিমটা তোর মুখে আর চুলে লাগিয়ে দি তাহলে কারোর কুনজোর লাগবে না ক্রিমটা ছিল রানির জাদু আলাইজাকে কুৎসিত বানানোর রাজা যখন আলাইজা কে দেখে সে প্রচন্ড রেগে যায় ভাইয়ের সঙ্গে থাকলে ভালো হতো আলাইজা জঙ্গলে ঢোকে ভাইদের খুঁজতে সে জঙ্গলের ভেতরে চলে যায় এবং ছোট্ট একটা পুকুর দেখতে পায় ও নিজের মুখ এবং চুল ধুয়ে নেয় এবং দেখে অবাক হয় যে সে আবার সুন্দরী হয়ে গেছে জঙ্গলটা খুবই ঘন ছিল যেখানে সূর্যের আলো জঙ্গলে ঢুকত না বললেই চলে যেখানে লম্বা লম্বা গাছের ভাগ দিয়ে সূর্যের আলো জঙ্গলে ঢুকত না বললেই চলে সন্ধে হয়ে আসছিল সে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছয় আশেপাশে কেউ ছিল না সে হাঁটতে থাকে কিছুক্ষণ পর সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায় সে খুব ভয় পেয়ে যায় এবং কোথাও একটা লুকোনোর চেষ্টা করে কিন্তু লুকোনোর আগেই তার সামনে উপস্থিত হয় এক বৃদ্ধা জানিও না জঙ্গলে কোন কোন ফল খাওয়া যায় এগুলো নাও কিন্তু তুমি এখানে কি করছো আমি এগারো জন রাজকুমার খুঁজছি আপনি কি তাদের এখানে দেখেছেন না আমি দেখিনি এবং নিজের যাত্রা শুরু করে কয়েক ঘন্টা হাঁটার পর ও এমন স্থানে এসে পৌঁছয় যেখানে নদী সমুদ্রের সাথে মিশেছে এখানে তো কেউ নেই আমি আমার ভাইদের খুঁজব কি করে ও নদীর পাশে নল খাগড়া আসছে আর যেই তীরে এসে দাঁড়িয়ে আছে ওরা ঠিক সেখানে এসে উপস্থিত হয় ওরা ওর সামনে আসে এবং সূর্য অস্ত যাওয়া ওরা এগারো জন রাজকুমার হয়ে যায় আমার ভাই অবশেষে আমি খুঁজে পেয়েছি প্রত্যেকে মানুষ হয়ে যাই আমাদের বছরে একবার বাড়িতে যাওয়ার অনুমতি আছে আমরা আগামীকালই রাজপ্রাসাদে যাব। তুমিও কি আমাদের সঙ্গে যাবে অবশ্যই যাব আর সঙ্গে জঘন্য অভিশাপ থেকে তোমাদের মুক্ত করব। পরের দিন সকালে রাজকুমারেরা আবার রাজহাঁস হয়ে যায় অ্যালাইজাকে একটা জালের মধ্যে বসতে বলে এবং জালটা মুখে করে টেনে নিয়ে ওরা আকাশে উড়ে যায় অ্যালাইজার এইভাবে উড়ে যেতে দারুণ লাগছিল যেহেতু ও দেখতে পাচ্ছিল নিচে মেঘ ভেসে যাচ্ছে ও পাহাড় দেখতে পায় জঙ্গল শহর গ্রাম এবং বেশ কয়েকটা রাজপ্রাসাদও দিনের শেষে ওরা গুহার সামনে এসে পৌঁছয় ওখানেই দাঁড়ায় ওরা ঠিক করে রাতটা গুহাতেই কাটাবে আমি জানি তুমি কি ভাবছ হ্যাঁ আমি আমার ভাইদের অভিশাপ থেকে মুক্তি দিতে চাই কিন্তু জানি না কিভাবে সম্ভব হবে তুমি তোমার সাহস দেখিয়ে ধৈর্য ধরে থাকতে হবে তোমার যদি মনে হয় তুমি করতে পারবে তাহলে আমি এর উপায় বলবো আমি বিছুটি গাছ আছে যা গুহার কাছে অবস্থিত এক স্থানে হয় তোমায় সেটা তুলতে হবে সেটাকে একেবারে পিসে গুঁড়ো করতে হবে আর ওটা দিয়ে তারপর কথা বলতে পারবে না আচ্ছা আমি ঠিক পারবো এই শেষ কথাটা বলেই ঘুম থেকে ওঠে। কিন্তু তারপর দেখে যে ও স্বপ্ন দেখছিল সে চারিদিকে ভাইদের খোঁজে কিন্তু তারা বেরিয়ে গিয়েছিল এটাই হলো সঠিক সময় কাজটা শুরু করার। সে বাইরে যায় এবং বিছুটি পাতা তুলতে শুরু করে ওতে ওর হাতে লাগে আর কেটে যায়। কিন্তু অ্যালাইজা নিজের হাতের কাজ চালিয়ে যায় সে কয়েকটা বিছুটি পাতা তুলে গুহার ভেতরে নিয়ে আসে এবং সেগুলোকে পেশাই করতে থাকে একটি ইদূর বসে বসে দেখে অ্যালাইজা ঠিক কি করছিল ওর বিষয়টা বেশ মজাদার লাগে এবং ও অ্যালাইজাকে সাহায্য করতে শুরু করে রাত্রিবেলা যখন ভাইরা গুহায় ফেরত আসে ওরা দেখে কাজ করছে। তুমি তুমি কি কোনো কথা না কেন দিদি এরকম চুপ থেকে বলো আমার মনে হয় ও কোন কাজ করছে আর কাজটা শেষ না হওয়া অব্দি ও একটাও কথা বলবে না ছোট্ট ভাই অ্যালাইজার কাছে গিয়ে ওর হাতটা তুলে দেখে যে কাঁটার খোঁচায় সেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং পুড়েও গেছে এই দেখে ওর চোখ থেকে জল বেরিয়ে যায় কয়েক ফোঁটা জল ওর হাতেও পড়ে এবং ওর খুব আরাম লাগে আর তাতেই ওর চোখ লেগে আসে তারপর আলাইজা নিজের কাজ বহুদিন চালিয়ে যায় ইঁদুর স ইচ্ছায় ওকে সাহায্য করে যায় আলাইজা একটা কোট বানিয়ে ফেলে এবং পরেরটার প্রস্তুতি চালু করে দেয় একদিন যখন ও বিছুটি পাতা তুলছিল ও কাছেই জোরে একটা আওয়াজ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে গুহায় ফিরে যায় কিন্তু কয়েকটা কুকুর ও কয়েকজন সৈন্য ওকে ঘিরে ধরে প্রত্যেকেই ভালো পোশাক পরেছিল এক সুন্দর যুবক ঘোড়া থেকে নিচে নেমে আসে এবং আলাইসার সামনে এসে দাঁড়ায় হ্যালো তুমি এখানে কি করছো আমি কি তোমার সাহায্য করতে পারি আমি তোমায় এখানে এই জঙ্গলে একা ফেলে যেতে পারি না আমি হলাম এই জায়গার রাজা তুমি দয়া করে আমার সঙ্গে আমার প্রাসাদে চলো তুমি ওখানে নিরাপদ থাকবে রাজার সঙ্গে যাওয়া ছাড়া আলাইসার কাছে অন্য কোনো পথ ছিল না ওরা সূর্যাস্তের আগেই রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায় রাজপ্রাসীব সুন্দর ছিল কিন্তু আলাইজা ওখানে খুশি ছিল না। বহুবার একা নিজের ভাইদের কথা মনে করে। রাজা তার সঙ্গে করে আলাইজার তৈরি জামাটা এবং বিছুটি বাটাও নিয়ে আসে তুমি তোমার সব জিনিসপত্র পেয়ে যাবে যাতে তোমার এখানে থাকতে কোনো সমস্যা না হয় কি সুন্দর হাসি আমার আমার মনে হচ্ছে তোমাকে ভালো লেগে যাচ্ছে। আলাইজার ওখানে কোনো কাজ ছিল না ভাইদের জন্য বিছুটি পাতা দিয়ে জামা বানানো ছাড়া ও দশটা কোট বানিয়ে ফেলে যখন শেষ কোটটা বানাতে বসে তখন পাতা কম পড়ে যায় ও মনে মনে ভাবে গুহার কাছে থাকা কবরস্থানে যাবে আরো কিছু বিছুটি পাতা নিয়ে আসতে তাই সে ওই রাতেই রাজপ্রাসাদের বাইরে কবরস্থান খুঁজতে বেরিয়ে পড়ে ও যখন বিচুটি পাতা তুলতে যায় তখন রাজপ্রহরী উপদেষ্টা এবং রাজা ওকে ঘিরে ধরে এই যে তুমি কি করছো এখানে তুমি বিছুটি পাতা কিসের জন্য জন্য তুমি জাদু করার নিশ্চয় এটা। আমার একটা ডাইনি আর আমি সেটা আজ প্রমাণ করে দিলাম মহারাজ আমি আমার প্রজাদের কথা শুরুতে বিশ্বাস করিনি কিন্তু এখন ওকে আগামীকালই কোর্টে নিয়ে যাবে আমার প্রজারাই ওর শাস্তি ঠিক করবে ওকে কিন্তু সবার সামনে মারতে হবে সবাই সিদ্ধান্ত নেয় যে প্রত্যন্ত দ্বীপে ছেড়ে আসা হবে রাজপ্রাসাদ থেকে বহু দূরে তাকে এক অন্ধকার জেলে রাখা হয় আর মাত্র একটা রাতের ব্যাপার তারপরেই চলে যাবে ঠিক সেই সময় জেলের দরচা খুলে যায় এবং ও সব কোট আর মোম জেলের ভেতরে ফেলে দেওয়া হয় রাজা এগুলো তোমায় পাঠিয়েছে এতে তোমার ঠান্ডা লাগবে না এটাই আমার কাজ শেষ করার শেষ সুযোগ কিন্তু আমার আরো কিছুটা পাতার প্রয়োজন জামা বানানোর জন্য ঠিক সেই সময় ও দেখে জেলের জানলা দিয়ে সেই গুহার ইঁদুরটা এসেছে ও তাড়াতাড়ি কাজ করতে শুরু করে ইঁদুরটা জেল এবং কবরস্থানে বারবার আসা যাওয়া করতে থাকে ও প্রচুর বিছুটি পাতা তুলে এনে আলাইজাকে দেয় ও শেষ কোটটা বানানোর কাজ চালিয়ে যায় যতক্ষণ না পরের দিন সকালে ওরা ওকে নিয়ে ঘোড়ার গাড়ি জাহাজের সামনে পৌঁছে গিয়েছিল যেটা আলাইজাকে এই দেশ থেকে দূরে নিয়ে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে সে এক আওয়াজ শুনতে পায় আলাইজা মাথা তুলে দেখে এগারোটা রাজহাঁস राजकुमारे परिणत होदोषी प्रत्येक राज कथा शुने खुबी खुशी हन এগারো জন রাজকুমারও বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকে পরে রাজা রানী অলাইজা এবং এগারো জন রাজকুমারের সঙ্গে গিয়ে দুষ্টু রানীর রাজ্য দখল করে নেয় এবং তাকে আজীবন কারাবাসে পাঠিয়ে দেয় এবং মহারাজ ডাইনির জাদু থেকে মুক্তি পেয়ে যায় এবং প্রত্যেকে আনন্দে দিন কাটাতে থাক